আলহামদুলিল্লাহ বি আলমিন ওয়াসলাতাম আল্শিলামিয়া ওসঈদিনবীন হাম্মলি ওয় আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল বিগত কয়েকটি সিসে আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি মসজিদ সংক্রান্ত মসজিদের আদাব আহকাম এবং ফজিলত সংক্রান্ত হাদিসগুলো আর কিছু হাদিস বাকি রয়ে গেছে আমরা এখন ঈশ্বল্লা বাকি হাজির দিকে আসছি মাসজিদের ঢুকার পরে চেষ্টা করা উচিত যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসে যাওয়া যদি সামনে কাতারে জায়গা থাকে তাহলে তো যাবো কিন্তু যদি আপনি লেইতে আসেন এবং অনেকগুলো সব অতিক্রম করে আপনি আস্তে আস্তে একেবারে সামনে কাতারে যেতে থাকবেন যেতে থাকবেন এটা করা আসলে ঠিক নয় একবার নবিকার ইমসাল্লা আসলাম খোদ বাদে ছিলেন আর না রাজু দেখাল মাসজিদ ইয়ামাল জুমরা ও রাসুল্লা সাল্ল আলি সালাম একটু ফাজ্নাস নবী করিম সাল্লি সাল্লাম খোদ বা দিচ্ছিলেন একটা লোক লেইটে আসলো আর লোকদের কাঁদের উপরে দিয়ে পাও দিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অনেক দূর আসলো তিনি খোদ বা দিচ্ছিলেন রাসুলুল্লাহ সাল আলাম তখন তিনি তাকে থামালেন বললেন এজলেস ফা ও আেরি করে আসলে লোকদের কষ্ট দিচ্ছে এরকম করে তুমি বসে পড়ো ওখানে শাহি এগুলো মাঝাতে বর্ণিত হয়েছে হাদিসটি এবং সুনানি আবুদাউদে তো এভাবে এত লেট এসে জুমার দিনে বিশেষ করে অনেক পিছন থেকে আসতে ক্রমান্বয়ে আসতে থাকা তখন খোদবা চলছে এটা ঠিক নয় বরঞ্চ যেখানে লোকদের সব শেষ হয়ে গেছে ওখানে বসে খোঁতবার শোনা এরপরে যদি খোদবার পরে এ শুরু হয়ে যায় সামনের দিকে জায়গা খালি থাকে লোকের আসতে থাকে তখন সামনে এগুলো যায় অসুবিধা নেই আরেকটি আদব হচ্ছে মসজিদে লোকদের মুসল্লিদের সামনে যাওয়া আশা করা ঠিক না এটাও অ্যাভয়েড করা উচিত পরিহার করা উচিত আরেকটি হাদিস এসেছে এবং হাদিস রসুল্লাহ সালাম সাদ করলেন যে ব্যক্তি নামাজির সামনে দিয়ে যায় সেই ব্যক্তি যদি জানতো যে না সামনে দিয়ে যাওয়ার মধ্যে কত ক্ষতি আছে কত ক্ষতিগ্রস্ত হবে তাহলে সে কখনও এই কাজ করতো না প্রয়োজন বোধে চল্লিশ অপেক্ষা করত। চল্লিশ পর্যন্ত অপেক্ষা করত চল্লিশ কি কোন কোন রেওয়ায়তে আসছে সাবি বলেন আমি জানি না চল্লিশ দিন বলেছিলেন না চল্লিশ মাস বললেন না চল্লিশ বছর বললেন যে অপেক্ষা করবে তবুও মুসলি সামনে দিয়ে যাবে না এই কাজটা করা ঠিক নয় যদি অপেক্ষা করতে হয় তাহলে অপেক্ষা করে নামাজ শেষ করুক তারপরে আপনি বের হন কোন সময় ইমার্জেন্সিও ঘটে গেলে জরুরি কোন পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে আপনাকে টয়লেটে যেতে হচ্ছে বা মেডিকেল কারণ হয়ে গেছে যে কোনো কারণে তাহলে জরুরাত মাহদুরাত জরুরাতের কারণে অনেক সময় নিষেধাজ্ঞার জিনিসও আল্লাহতালায় কনসিডার করেন বিনা জরুরতে একটু অপেক্ষা করতে হবে এরকম করে মুসলিম সমৃদ্ধি যাওয়া ঠিক না এখন মুসজিদি কতটুকুন সামনে দিয়ে একটা মুসলিদ অনেক পেছনে নামাজ পড়েন আর ওইদিকে দশ লাইন বিশ লাইন আছে তারা কি কেউ আর নড়তে চড়তে পারবে না এক্ষেত্রে ফোকা এখান মাসালা দিয়েছেন যে ম্যাক্সিমাম টু সফ টু লাইনস দুই লাইন পরে যদি হয় তাহলে আপনারা হাঁটাহাঁটি করতে পারবেন একদম দুই লাইনের ভিতরে যাওয়াটা ঠিক নয় তাহলে মুসল্লিদের সামনে দিয়ে ক্রস করার মতো এই নিষেধাজ্ঞা কাজটা আপনি করে ফেলেন আর যদি মুসলি সামনে একটা ব্যাগ রাখেন কোনো একটা কিছু রেখে দেন তাহলে তো অসুবিধা নেই যেটাকে সূত্রা বলা হয় সামনে একটা সুতরা রেখে দিলে অবশ্য সুতরা পেছন দিয়েই যাওয়া আসা করা যায় এগুলো কিন্তু খেয়াল করা উচিত অনেকে মোটেই খেয়াল করবেন নামাজ পড়েই বেহসের মতন চলে যাচ্ছে এরপরে হচ্ছে আরেকটা আপত্তিকর বিষয় অনেকে করেন কোনো কোনো সময় নিজের জায়গায় খাস করে রাখেন ওই কোনো একটার মধ্যে তিনি সবসময় ওখানে দাঁড়ান ইমামের পিছনে ওই বাম দিকে ডান দিকে বা মাঝখানে ওনার খাস জায়গা আছে সবাই জানে এই জায়গাটা ওনার ওনার জন্য রিজার্ভ হয়ে আছে আর কেউ আসলেও উনি মাইন করেন আমি সবসময় এখানে বসি আপনি জানেন না এখানে বসলেন আপনি এটা তো আমার জায়গা এরকম করা একদমই শেষ নাহা আন নাকরাতিল আলী ও নাক গোরা হাজিস আবু দাউদে এবং মুসাদ আহমাদে এবং হাকে মে বর্ণিত হয়েছে হাজিস তাও হাসান তার অর্থ হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আন্নাকল গোরা কাক যেভাবে ঠোকর মারে এইভাবে ঠোকুর মেরে নামাজ পড়তে বিশেষ করে রুকুর সজ্জার মাদে যখন এরকম কুইক করে কাকের মতো ঠোকর মারে বিভিন্ন পাখি খেতে দেখেছেন তবে কাকের মতে এত দ্রুত গতিতে বোধ হয় কেউ খায় না ঠকঠক ঠক ঠক করে খুব দ্রুত গতিতে খায় নাকরাতুল গোরাপ যারা দ্রুত সেচ দেন খুব তাহড়া করেন তাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য তিনি নাকরাতুল গোরাব বলেছেন এটা নিষেধ করেছেন অফতারা স্বেচ্ছাবে যেভাবে প্রাণীগুলো মাটিতে হাত পা বিষিয়ে বসে নামাজিও এভাবে হাত পা বিষিয়ে বসবে না তার চতর্কে। ডান পায়ের খাড়া করে রাখবে বাম পায় বিছিয়ে দিয়ে তার উপরে বসবে এরকম করে জানোয়ারের মতো হাত পা সবগুলো দিয়ে বসবে না সেচদার হালতে এরকম করে চেষ্টা করবে না আর নিজের জন্য একটা খাস জায়গা বানিয়ে নেবে না যে এটা আমার জায়গা মসজিদে অমুকের জায়গা অমুক হাজির সাহেব সময় এখানে বসেন অমুক মালানা সাহেব সময় এখানে বসেন এটা খাস করে নেবে না এই জন্য ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় নামাজ পড়বে একদিন ডানে একদিন বামে একদিন মাছখানে একদিন একটু ডানে একদিন একটু বামে এরকম করে নামাজ পড়বে কিন্তু অনেক লোক এই মশলাগুলো ঠিক উল্টো আমল করেন একবারে পারমানেন্ট জাগা বানিয়ে নেন এটা বড়ো ধরনের আপত্তি এরপরে আরেকটি আদব হচ্ছে বিশেষ করে জুমার দিনের জন্য জুমার দিনে এসে কোনো লাগব করা যাবে না কোনো কথাবার্তা বলা যাবে না কোনো ধরনের হাতের মধ্যে একটা পাথর কুচি নিয়েও খেলা লাঠি নিয়ে কিছু একটা নিয়ে খেলাধুলা করা যাবে না চাবি নিয়ে খেলাধুলা করা যাবে না যে কেউ এরকম করে সেই ব্যক্তির জুমা বাতিল হয়ে যায় এমন কি কেউ যদি কথা বলে আপনি তাকে থামাইতে যান চুপ কর কথা বলো না তাহলে আপনার জুমা বাতিল হয়ে যাবে এ ব্যাপারে হাজিজ ইদা কুলতালি সাহিবিকা ইয়ামাল জুমা আনসেদাম ও ইয়াকুব ফকাত লাগাউতা সহিংসিমের হাজি জুমার দিনে ইমাম যখন খোদবা দেয় কেউ কথা বললে তুমি যদি তাকে বলো আরে কথা বলবেন না চুপ করেন খোদবা শুনেন। এরকম কোনো আওয়াজ দিয়ে যদি তাকে কথা বলেন তাহলে আপনার জুমাই বাতিল হয়ে গেছে তারটার কি অবস্থা এবার বলেন এগুলো অনেক সময় দেখা যায় সব হান্লা অভিযোগ আসে ইউরোপ আমেরিকা মাঝের মধ্যে ফ্রি পত্রিকা দেয় মসজিদের পিছনে মুসলমান কমিউনিটি অনেকেই মসজিদে ঢুকার সময় পত্রিকা নিয়ে ঢুকে বসে বসে পত্রিকা পড়ে খোদ বা অবস্থায় অনেক সময় টেলিফোন মোবাইল আসে এখন রিং করে কেউ অ্যানসারও করে ইমাম অবস্থায়। এগুলো ঠিক নয় তার জুমা লাগো বাতিল হয়ে গেল। জুমাটা নষ্ট হয়ে গেল। নামাজ আবার দোরাতে হবে না ঠিক কিন্তু জুমা তার একেবারে বেকার হয়ে গেলো সোজা কথা জুমার বিনিময়ে সে কোনো স্বভাব পাবে না এরপরে মসজিদের আরেকটি আদাবের দিকে আমরা আসি যে মসজিদকে খুব বেশি সাজানো একেবারে ডেকোরেট করা ডেকোরেশন দিয়ে ভর্তি করে নেওয়া কিছু কিছু লোকের শখ কোনো কোন মসজিদে গুলো দেখবেন এত সাজানো সাজিয়েছে কোন কোনো দেশে নাম করা মসজিদ আছে সেটা এত নাম করা টাকার মধ্যে এবং খুব প্রাউড হয়তোবা কিন্তু এত সাজানো নিষেধ ওটা তারা জানে না এই ব্যাপারে কি হাদিজ আনাসি আল্লাহ বলেন কেয়ামত কায়ম হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ মসজিদ বানানো নিয়ে কম্পিটিশন করবে কে কত সুন্দর করে মসজিদ বানালো কে কত বড় করে বানালো এগুলো দেখানোর জন্য কম্পিটিশন হওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না তার মানে কেয়ামতের আগে এগুলো হবে বেশি করে এমনি আব্বাস রাদিউল্লা আনহুমা বলেছেন তোমরা মসজিদগুলোকে এইভাবে সৌন্দর্যময় করবে এইভাবে সাজাবে এভাবে ডেকোরেট করবে যেভাবে ইহুদি এবং নাসারা তাদের এই ওয়াদারখানাকে ডেকোরেট করেছে মসজিদ থাকবে ভ্যারি সিম্পল অনেক বড় হতে পারে অসুবিধা নেই যদি মুসল্লি পরিমাণ বেশি হয় অনেক বড় করার মধ্যে আপত্তি নেই কিন্তু অতিরিক্ত সাজ অতিরিক্ত সাজানো এগুলো ঠিক নয় রাজা বাচ্চারা এগুলো বেশি করে সরকারি পর্যায়ে ও নাম কোরআনের জন্য অনেকে এইগুলো বেশি করে তারা বলো আমাকে নামকে থড়াই জিজ্ঞাসা করে এইজন্য এটা ঠিক নয় এমনি আব্বাসাল্লাহ আলমা আটটি হাদিসে বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন মা উমর তিবে তাশাহ মেসে আজেন আমি মসজিদকে অতিরিক্ত সাজগোজ করার জন্য নির্দেশিত হইনি আমাকে পারমিশন দেওয়া হয়নি এই হাদিস আবুদাউদে বর্ণিত হয়েছে কিন্তু উম্মতের অনেকেই নবী করিম সাল্লা সালামের নির্দেশ উপেক্ষা করে তারা তাদের মন মতো মসজিদকে সাজায় মসজিদ সুন্দর হতে পারে তার মানে স্বাভাবিক বিল্ডিংয়ের সৌন্দর্য থাকতে পারে কিন্তু অতিরিক্ত কারুকার্য করা একেবারে সাজ গো দিয়ে ভর্তি করে রাখা মসজিদে ঢুকলে মানুষের সাজ গো দেখার জন্য অস্থির হয়ে যাবে না দিকে মন যাবে না ওয়ালের দিকে তাকালে এত সাজ কত কিছু লটকিয়ে রাখে কত সানদার বানায় এগুলো সব খেলা মসজিদ থাকবে সিম্পল যে নবী করিম সাল্ল জামান ছিল এই রকম করে মসজিদকে রাখতে হবে আরেকটি হাজি রানহ বলেছেন অমর রাহু আনহু মসজিদ বানাতে বললেন বললেন যে মসজিদ বানাও তোমরা বিভিন্ন জায়গায় তবে এই বানাবে এই ঘরটা মানুষকে রোদ বৃষ্টি ঝড় থেকে একটু আশ্রয় দেবে কিন্তু খবরদার একেবারে লাল রং হলুদ রঙ এগুলো করে খুব একে মসজিদকে সৌন্দর্যময় করবে এটা যেন তোমরা করো না এই হাদিসটি শৈবহারির হাদিস এইভাবে মাসজিদের আরেকটি আদব আমরা জানলাম সাদা মাটা করে মসজিদ করতে হবে বড় হতে পারে মজবুত হতে পারে কিন্তু অতিরিক্ত রং চঙের থেকে দূরে রাখতে হবে দর্শকমণ্ডলী একটি বিরতি এসে গেছে আমরা বিরতি পরে পুনরায় মুসলিম সংক্রান্তে আলোচনায় যাব অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ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 এবং দয়া প্রেমময় এবং দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানু কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে।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 सल्लामर रेखे जावा श्रवणा करियुलेहर दर्शे थकूँ देखाजुस आज सन्दा छटाय सम्प्रचार दोपुर बारोटेदे पीट टी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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মণ্ডলী আমরা মসজিদের আদাব আহকাম ফজিলত এবং যে কাজগুলো করা উচিত সেগুলো যেগুলো করা উচিত নয় এগুলো আলোচনা করেছিলাম এবার আমরা আসবো যে মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক যেটা অরিজিনাল আমাদের হাদিসে ছিল রাজলুন কালবহু মা আল্লা কম বিল মেসাজেদ ওই ব্যক্তি আরো শুনি সে পাবে যার অন্তর মসজিদের সঙ্গে একেবারে যুক্ত হয়ে আছে লটকে আছে লিঙ্ক হয়ে আছে এই ব্যাপারে হাদিসটা আমরা শুনেছি শুরুতেই এখন এই মসজিদে আসার ব্যাপারে থাকার ব্যাপারে অন্তরের মধ্যে মসজিদের মোহাব্বত থাকার ব্যাপারে আরও একটা হাদিস শুনি সেটা তবরানীতি বর্ণিত হয়েছে এবং হাদিসটি কিন্তু সাহী রসুল্লাহ সাল্লামে সাদ করেছেন আল মসজিদু বাইতুকুল্লি তাকি তার আল্লা ওই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করেছেন যে এই ব্যক্তি মসজিদের সঙ্গে এত মহব্বত যে আপন ঘরের প্রতি যেরকম মহব্বত এরকম মহব্বত তার মসজিদের প্রতি হয়ে যায় তাহলে আল্লাহ তালা তাকে রহমত দেবেন এবং তাকে আল্লাহ তালা সহজেই সেরাত পার করে দেবেন যেটাকে পোলসেরাত বলে লোকেরা এই পোলসেরাত পাড়ি দিয়ে তিনি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের দিকে পার হয়ে চলে যাবেন এই নিশ্চয়তা আল্লাহ তালা তাকে দিচ্ছেন এই হচ্ছে যে মসজিদের প্রতি এরকম মোহাবত নামাজের জন্য বিশেষ করে জামাতের জন্য এত এহেমাম থাকবে যাতে তাকবিরে উলা মিস না হয়ে যায় সাঈদিন মুসাইব রহমতুল্লাহ আলাই কি করতেন ম্যা আদেনু মু ইলা আনাফিন মসজিদ শাহিদ ইমন মুসাহিব বলে যে গত তিরিশ বছর থেকে আমি মসজিদে ঢুকার পরে আজান দিয়েছে আমি ঢুকার আগে আজান দিতে পারিনি তার মানে আজানের আগেই তিনি মসজিদে ঢুকেছেন আর আমাদের অভ্যাস হলে আজানের অপেক্ষা থাকি তারপরে মসজিদে যাব। আর তার মধ্যে আরও কিছু লোক আমাদের এমন আছে আজান নয় একামতের অপেক্ষায় থাকে তারপরে মসজিদে আসবে আগের তাহিয়াতে মসজিদ আছে ওয়াক্তিয়া সুনত আছে কোনো পরে এগুলোর এরপরে তিনি বলেন যে কোনো ওয়াক্ত আমাদের এসে গেছে আমি সঙ্গে সঙ্গেই রেডি হয়ে গেছি আমার কাপড় চোপড় পরে যে সব কাজকর্ম ঘটিয়ে যেন আমাদের টাইম হয়ে গেছে আমি এক্ষন মসজিদে চলে যাবো কোনো একদিন আমি ডিলে করিনি আর যখনই কোনো নামাজ রক্ত হয়ে গেছে আমি অত্যন্ত আগ্রহ সহকারে নামাজটার দিকে দৌড়ে চলে এসেছি আমাদের অনেক সময় হয় আমরা উঁজু করি এক আমার চলছে নামাজ শুরু হয়ে গেছে খালি চিন্তা করি খালি রুকুটা পাইলেই হয় এতটুকুন গুরুত্ব আমাদের আছে তার আগে যে প্রস্তুত হওয়ার কথা ছিল কথাবার্তা বলি পত্রিকা পড়ি ইন্টারনেট দেখি ফোন করি হ্যাঁ ঠিক আছে আজান তো দিছে এখনো সময় আছে এরপরে দেখা গেলো উজু লাগো উজু করতে গিয়ে আবার স্টেন্ডা লাগে স্টেন্দা করতে গিয়ে উজু করতে গিয়ে এখন এক শুরু হয়ে গেছে প্রথম রাখাতেও শুরু হয়েছে এখন দৌড়ি কোন রকমে রুকুটা ধরা যায় কি না এটা আসলে বড় গাফলতির লক্ষণ আর যাদেরকে আল্লাহ তালা গাফলতির দিকে মাফ করেছেন তারা নামাজের আগে সব রেডি করে রেখেছে কোন একটি ছোটোখাটো ওজোর পাওয়া গেলে আমরা জামাত মিস করে ফেলি আরেকজন সালফে সালেহীনের সাহাবি আবু আব্দুর রহমান রহমতুল্লা আলাই ওনার এমন অবস্থা হয়েছে যে তিনি দখল না আলহ আবি আব্দুর রহমান ফাকুল্না তাহল তা ইল আল ফিরাস ফাইনাহ আবু আব্দুল রহমান রহমতুল্লা আলাই উনি মসজিদে গিয়েছেন আর এই সময় ওনার সাকরাত শুরু হয়ে গেছে সাথে যারা ছিলেন বলে আপনার শরীর খারাপ হয়ে গেছে আপনি এখন ঘরে চলে যান তাহলে কিভাবে ঘরে যাব আমি তো হাজির শুনেছি হামহু আমাকে কীভাবে নিয়ে যাবা না একটু বাকি আছে শরীর খারাপ হয়ে গেলে কি হচ্ছে আমি হাজির শুনেছি যে তোমাদের কেউ যখন মসজিদে থাকো আর নামাজের ইন্তজার কর নামাজ শুরু হতে দেরি হলেও যতক্ষণ তুমি ইন্তজার করছো তুমি নামাজে আছো নামাজে থাকার সাপ পেয়ে যাবে আর ওই সময় ফেরেজটা তোমার জন্য দোয়া করে আল্লাহম্মিল্লাহ আল্লাহম্মর হাম হু আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তাকে রহম করে দেন ফা উরিদু আমু তাফি মসজিদি আমি দরকার মসজিদে মরে যাবো তবু মসজিদে বের হবো না আবু হাইয়ানা তাইমি ওনার পিতা থেকে বর্ণনা করেন যে আসা আবার রবি রবি হাইছেন ওনার পিতা ছিলেন ওনার শরীরের মধ্যে প্যারালাইসিস হয়ে গিয়েছিল উনি বিয়েকজনে কাঁদে ভর করে তারপরেও প্যারালাইসিস অবস্থায় মসজিদে যাচ্ছেন লোকেরা বললো ইন্না হুরুক্ষে চালাকা আপনার যেভাবে হাঁটতে কষ্ট হয় মনে হয় আপনার পারমিশন আছে মসজিদে না আসলেও ঘরে পড়তে পারেন কল আকাদ আলিম তু ও আসমাউ নিদা বিল ফালাহ কিন্তু আমি তো জানি আমার মোটামুটি ওজোর আছে তবে যখন বলা হয় হাইয়া আলাল ফালাহামতের মধ্যে বলা হয় কামিয়াবির দিকে আস এখন আমি কি কামিয়াবি চাই না তেমনি আমি বসে থাকি ঘরের মধ্যে এ অবস্থায় তিনি আসেন এরপরে মুসাহাব নামে এক ব্যক্তি বলেন সামিয়া বিনা ফল খুদু বিয়াদি আমির আব্দুল্লাহ নামে এক ব্যক্তি তিনি শুনছেন আজান আর ওই সময় ওনা সাকড়াত শুরু হয়ে গেছে লোকেরা বললো আপনার শরীর খারাপ এই মুহুর্তে যাওয়া ঠিক হবে না বললেন যে আল্লাহ পক্ষ থেকে দায়ী আহ্বানকারী ডাকতেছে হাইয়া আল্লা সালাহ আলাল ফলাহ ডাকা হচ্ছে নামাজের দিকে আসো কামিয়াবির দিকে আসো আমি কেমনে এই কামিয়াবির দিকে না যাই নামাজের দিকে না যাই তিনি নামাজে চলে আসলেন এই সাকরাতের হালতে তারপরে একদিন ধরে আনলো মাগরীবের নামাজ ছিল সেটা এরপরে এক রাখাত নামাজ আদায় করলেন দ্বিতীয় রাখাতে ওনার ইন্তেকাল হয়ে গেল মসজিদের ইহতেমাম করেছেন এই সমস্ত লোকগুলোই রাজুল আল্লা খুন বিল মেসারাজিদের মর্যাদা পেয়েছেন যার অন্তর মসজিদের সঙ্গে এইভাবে টানা এভাবে লাগানো তাদেরকে আল্লাহ তাল আর শুনছে সাহায্য দেবেন আমরা কি একটু চেষ্টা করে দেখব যে আল্লাহ তালা আমাদেরকে এরকম মসজিদের মহাব্বত দিলে মধ্যে ঢুকিয়ে দিন মসজিদের সঙ্গে সম্পর্ককে এরকম মজবুত করে দিন যাতে করে আমরাও কালকে কে আমাদের ময়দানে আরো শনি সাহা পেয়ে যাই দর্শক মণ্ডলী এই সেশনটির মাধ্যমেই আমাদের মসজিদের সংক্রান্ত আদাব আহকাব এবং ফজিলত শেষ হয়ে গেলো পরবর্তী পর্যায়ে হাদিসের অন্য শব্দগুলোর দিকে আমরা যাবো ইনশাল্লাহ আমাদের সেশনটা প্রায় শেষ হয়ে আসলো দেখি যে একটা প্রশ্ন নেওয়া যায় কি না ইনশাআল্লাহ জি বা লাইটিং করে এগুলোকে জায়েজ না মসজিদের ভিতরে এই সাজ গোষ্ঠটাকে কমাই ফেলতে হবে বা না করার চেষ্টা করতে হবে মসজিদের বাইরে যদি কেউ একটু করে সেটা হয়তো কিছুটা ইগনোরাবল তারপরেও এ বাজারের সঙ্গে সাজ গোজ অতিরিক্ত লাইটিং এগুলো আসলে এ বাজাতের সঙ্গে মানানসই না এগুলো বেশি করতে করতে মানুষ এগুলোর দিকেই মন ছুটে যায় এগুলোর দিকেই গুরুত্ব বেশি দেয় আসলে এ বাজাতের দিকে কোনো গুরুত্বই নাই নামাজের মধ্যে খুশোখুজু নাই আগে উজু করতে হবে ভালো করে পড়তে হবে এ করতে হবে ওগুলোর খবর নাই মসজিদ সাজানোর জন্য দোয়াদৌড়ি করছে লাইট দিয়ে লাইটিং করার জন্য দোয়া দৌড়ি করছে এটাই আসলে খোলস নিয়ে দোয়া দৌড়ি করে রুহ নেই এই ঠুনকো আনুষ্ঠানিকতা এগুলোর দিকে অনেক বেশি আসল যে কাজ হয়েছে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য নামাজ পড়ার জন্য সেই আসলটা বাদ দিয়ে দুই নম্বরটা নিয়ে দোয়া দৌড়ি করছে রাত্র থেকে অনেক কাজ করছে কত দোয়া দৌড়ি করছে কত পয়সা নষ্ট করছে এইগুলো এক ধরনের মানে গাফলতি আসলে শয়তান মানুষকে ভালো কাজ থেকে সরিয়ে সেকেন্ডারি কাজে দুই নম্বর কাজে যেটা এক নম্বর নয় দুই নম্বর কাজে বেশি মনোযোগ দেয় এটা একটা শয়তানের পরিকল্পনা ইমাম ইন জাউদ্জির রহমতুল্লাহ বলেন যে শয়তান যখন দেখে মানুষ খুব গুরুত্বপূর্ণ কাজে আসে তখন ইসলামের নামেই যেটা এক নম্বর নয় তাকে দুই নম্বরটা নিয়ে আসা যায় কিনা কাজে লাগানো যায় কি না ওই কাজে নিয়ে আসার চেষ্টা করে বা তার চেয়েও নিচে যাওয়া যায় কি না যে এমন কোনো কাজকে যেটা খুব গুরুত্বপূর্ণ নয় তার কাছে খুব গুরুত্ব দিয়ে তুলে ধরা হলো আর সেটার পেছনে সাংঘাতিক সে এনার্জি দিচ্ছে আর আসলটা চট করে বাদ পড়ে গেল তাহলে মাসজিদের মেইন ফাংশন হচ্ছে একামতুসলা জেকরুল্লাহ আল্লাহর জন্য ইবাদত করা আল্লাহকে ডাকা ওইটার থেকে শয়তান মানুষকে ভুলিয়ে অন্য কাজে ব্যস্ত করে দেয় এই জন্য এই সাজানোর কাছ থেকে লাইটিকের কাছ থেকে দূরে থাকাটাই ভালো দর্শক মন্ডলী এর মাধ্যমে আমাদের মসজিদের এই পাঁচটি সিরিজ আলোচনা শেষ হয়ে গেল ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে অন্য বিষয় আসবে সেগুলো শোনার জন্য আপনাদেরকে আহ্বান করে এই সেশন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার জানা দিবি কেন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 प्रति शनिवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नटा बांगलदेश मानव मुक्ति प्रेरण कर सर्वदा इस प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना शांतर जन्लाम अवदान समाजे शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सारे बांगला देलाय